نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يغضله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا أسميهما الله আমাকে হায়াতে রেখে রমজানের রোজা আদার তৌফিক দান করছেন অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাজারো মানুষ ছিল যারা আমাদের সাথে রোজাও রাখা শুরু করছে আজকে দুনিয়াতে নাই আমাদের মুসলিম মুসল্লি তরিকার জন্য কি সময় যে ব্যয় করছে কি খাটা খাটছে আল্লাহ ভালো জানেন গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বরগুনাথ মুসলিম মুজলি পহেলা দিকে মুজাহিদ আহ আল্লাফাকল এরকম বহুত মানুষ আমাদের সাথে রোজা রাখা শুরু করছিল নাই বিদায় হয়ে গেছে আল্লাফাক আপনাকে আমাকে হায়াতে রেখে সুন্দর পরিবেশে রোজা রাখার মতো পরিবেশে তালিম তরবিয়াত কোরআন তলবাত মাসাইল শিক্ষা জিকির আজকার এবাদতের মধ্যে মগ্ন থেকে রোজা রাখার তৌফিক দান করছেন সুপ্রিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ বেঁচে থাকার লাভটাই বা কি হবে কেনই বা বেঁচে থাকবো উদ্দেশ্য তো এবারত আর জন্য দরকার কিছু মা আগেকার জমানা নির্দিষ্ট জায়গায় ওই গির্জার মধ্যে বা যেই জায়গায় জন্য নির্দিষ্ট করছে সেই জায়গায় এবাদত করতে হবে বাহিরে নামাজ পড়তে পারবে না পারত না ফরান আগেকার নবীদের থেকে আমাকে রা জিনিসের দ্বারা করছেন এক নম্বর হলো তু কালিম আল্লাফাক আমাকে জওয়ামিউল কালিম দান করছেন ব্যাখ্যা আসতে যাব না এই ব্যাখ্যায় গেলে আমি যেটা শেষ হয়ে যাবে একটু আমরা মাঝহা কেন মানি হকির দরকার কি ইমামের প্রয়োজন কি এই হাদিসের থেকে সাবেত হয় রব কি আলহ সনাতাম কে দেখল অনেক কাফেররা। কি বহু মাইল দূরের থেকেও যদি নবীর নাম শুনত তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়ে যাইতো মুহিল উপরে সালাম যখন তাওরাত করতেছিলেন একদল উম্মতের প্রশংসা দেখতেছেন যে উম্মত আসবে সর্বশেষে কিন্তু নবী মূসা বলতেছেন আমি তাওরাতের মধ্যে যে উম্মতের প্রশংসা দেখতেছি সেই উমত আমার উন্মত করে দাও আলহামদুলিল্লা কত মজার কথা খোদ নবী মুহে তাও তাওরাতের মধ্যে একদল উম্মের প্রশংসা দেখতেছি কি প্রশংসা যাদের জন্য গণিমতের মাল হালাল করা হবে আল্লাহ আগেকার জমানার নবীদের উম্মতের উপরে গণিমতের মাল হালাল ছিল না কিন্তু উম্মতে মোহাম্মদের একটা খাস সেফাত আল্লাহাক রবুল আলমিন তাদের জন্য গনিমতের মালকে হালাল করে থাকবে এবং মৌদাসির মত বন বুন বুন বুন আওয়াজে তারা তেলাব করতে থাকবে তাদেরকে আমার উম্মাদ করে দাও আল্লাহাক বলে উ শুধু তাই নয় গুনা করলে বেচারা শুধু একটা গুণা একটাই গুণা লেখা হবে অথচ ন্যাক করার সাথে সাথে একটা নাকি দশ দশের থেকে একশো একশো থেকে আল্লাহরা দেখতেছি তাদেরকে আমার উম্মত করে দাও আল্লাহ বলেন আখির নবীর উম্মের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতেছি সাক্ষীস্বরূপ হবে নবীর উম্ম এই রকম একটার পর একটা বলতেছে আল্লাহ শুধু বলে আখিরে নবীর উম্ম এবার নবী মুসা বলতেছে আমারও তার উম্মত করে দাও উম্মদের জন্য গণিমতের কথা বলেন অথবা পবিত্র পানি নাই তাই এম করো পবিত্র হয়ে যাবা না পাক মাটির মাধ্যমে আল্লাফা সব জিনিসকে পাক করে দিবে আল্লাফাক অপবিত্রতা কে পবিত্র করে যেমন এখানে একটা ময়লার কূপ আছে ময়লা কি আছে ময়লাটা এই যে শোনেন কিন্তু কোন অপবিত্র জিনিস তার সাথে মিলিত হলে সে অপবিত্র হয় কিন্তু অপবিত্র জিনিসটা তার থেকে বিচ্ছিন্ন করলে আবার পাক হয়ে যায় বুঝেন নাই এবার আসেন বুঝাই ধরে এখানে একটা ময়লার স্তূপ আছে পায়খানা প্রসাবের স্তূপ ঠিক না এই স্তূপ থেকে এই কুয়ার থেকে পানিটা মাটির তলের থেকে যাইতেছে মাটির তলের থেকে যাইতেছে যদি মাটির মধ্য থেকে আস্তে আমরা নিজে বলি না নিজে পানি নেচে কি বলি না কি নেচছে বুঝেন যখন মাটির মধ্যর থেকে খুব আসতে আসতে ঘামাইয়া ঘামাইয়া ঘামাইয়া পানি পরে এইটাকে আমরা বলি না তার মানে যেখান থেকে পানিটা আসতেছে ওই পারের থেকে যেখান থেকে নিজেই আসতেছে এই নেজার পাশের পানি স্বচ্ছ পরিষ্কার কি পরিষ্কার না কি বুঝলেন মানে পানির মধ্যে যেই ময়লা ছিল মাটির মধ্যর থেকে আস্তে আস্তে আসার কারণে সেই ময়লা সব মাটিতে যেমন হ্যাঁ কি কথা ঠিক না যেমন ধরে নেন আমরা গাড়ি ডিপটুবালের পানি কি আসে জীবাণু ময়লা সব মাটিতে শোষণ করছে শোষণ করতে করতে করতে ধরে নেন আপনি যদি হাজারোই মাঠ ভরা পর্ষা পায়খানা সব রাখেন এরপর যদি আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে এই ওখান থেকে পানিটা নিচের দিকে যায় যায় এক হাজার নয়শো দেড় হাজার ফুট পরে গিয়া দেখবেন একটা ফ্রেশ তার মধ্যে ময়লার কোন আচরণ নাই এর জন্য আসলুল মাহে তুহরু পানির ওরিজিনালিটি পানির অরিজিন। সে কোন দুইটা অর্থ হতে পারে এক তো পবিত্র করার কারণ এবং পবিত্রতা এক তো মাটি শুকায় গেলে নাপাক দূর হয়ে যায় চেষ্টা করা কি আছে কোন আসনায় গেছে জমিন কি হয়ে গেল পাক হয়ে গেল ঠিক না এটা হল জমিনের পবিত্রতা নাম্বার দুই সে পবিত্র পর্নে ওয়ালা তুহুর তহের ঠিক না? এবং বানা বানাইছেন আর আগেকার নবীদের উম্মের জন্য গির্জা বা নির্দিষ্ট জায়গায় বাদত করতে হইত না এবং সমস্ত আমার নবী তো শুধু মানুষের জন্য রহমাত্মা গোটা মখলুকাতের জন্য রহমাত্মা রহমাতুল্ল আলমিন গোটা আলামের জন্য রহমান আমার নবী গাছের জন্য রহমত রহমত দুনিয়ার জন্য রহমান আর কেমন রহমত আমার নবীর দিন যতদিন থাকবে ততদিন আসমাস জমিন তার জায়গায় থাকবে পশুগুলি থাকবে গাছ থাকবে মাছ থাকবে কিন্তু আমার নবীর দিন যখন থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আমার নবীর রহমত করলাম কি লাগে না কি মাওলার নাম সবাই লইলাম একসাথে এইটাই যদি না যায় দুনিয়াতে যায় রং মুসলিম মুসলিম শরীরের মধ্যে হাদি আমি যেই কথা বলতেছিলাম উ তিতু জওয়ামী জওয়ামিয়াল কালিম কাকে বলা হয় একটা হলো কলেমা তার জমা কালিম আর জওয়ামিআল কালিম শব্দ এবং একই শব্দের বহু অর্থ এক কলেমা এক লব্জ এক অর্থ এক মানা তাকে বলা হয় কালেমা যার লব্জ একটা শব্দ একটা অর্থ এক মানাও এক কি যাকে একটা অর্থের জন্য মানানো হয়েছে লফজ এক অর্থ এক শব্দ এক এক তাকে বলা হয় কি কালিমা কিন্তু জওয়াম কালিম কাকে বলা হয় জামিউল কালিম বলা হয় যার লজ্জ এক মানা এবং অর্থ অনেক যার লব্জ একটা শব্দ একটা কিন্তু তার অর্থ একটা না অর্থ অনেক মানা ব্যাপক তাকে বলা হয় জওয়ামিউল কালিম কথাটা বুঝতে পারি নেই কালেমা বলা হয় শব্দ এক অর্থ এক মানা এক কি কথা ঠিক না আর জওয়ামী কালিম বলা হয় যার শব্দ একটা লব্জ একটা মানা কারণটা কি আল্লাহ দান করেন কিন্তু আমার নবীকে আল্লাহ কালিম দান করেন না জিউল কালিম দান করার কারণটা এটা হলো প্রশ্ন অতীত জওয়ামিউল কালিম আল্লাহ রব আলমিন আমাকে জওয়ামিউল কালিম দান করছেন অন্য অন্য নবীদের কে আল্লাফা দান করছেন কি দান করছেন জি দান করেন কিন্তু জওয়ামিউল কালিম কিন্তু আমার নবী আল্লাফা কি দান করছেন কারণটা কি এই কারণটা বুঝতে গেলে আগে তিনটা জিনিস বুঝতে হবে কয়টা জিনিস তিনটা জিনিস বুঝলে এই কারণটা আমরা বুঝতে পারবো সৃষ্টি করছেন বুঝেন না নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট গোত্র নির্দিষ্ট জমানা নির্দিষ্ট কাল জমানা মানে কি কয়দিনিসের জন্য নাজেল করছেন কথা বলেন কি নির্দিষ্ট নির্দিষ্ট গোত্র বনী স্টাইলের জন্য এইটা শেখদের জন্যই নবী চৌধুরীদের জন্যই নবী নির্দিষ্ট গোত্রের জন্য নির্দিষ্ট এলাকার জন্য বরিশালের জন্য ঢাকার জন্য মিশরের জন্য নির্দিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট জমানার জন্য এই নবীর মেয়াদ মৃত্যু পর্যন্ত এরপর নবী কারবার শেষ তার আইন আর চলবে না কথাটা বুঝাতে পারি ক্লিয়ার আগেকার জমানা নবীরা নির্দিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট বস্তির জন্য পুলিশদের জমানার জন্য আমার নবী আমার নবী সমগ্র মানুষের জন্য সমগ্র দুনিয়ার জন্য সমস্ত জমানার জন্য আমার নবী সমস্ত সমস্ত আগেকার জমানা নির্দিষ্ট খাস জমানা খাস এলাকা খাস এবং গত্র খাস আমার নবী আম জমানা আম যার কোন সীমত নাই সীমাবদ্ধতা নাই আছে নাকি ভাই কবে না। জানা বাংলাদেশ না ব্যাপক এখন আমরা কি বুঝলাম আগেকার আমার নবী অনির্দিষ্ট কি কথা ঠিক না আচ্ছা কি বলেন জ্ঞানের আমাকে জবাব দেন নির্দিষ্ট বা খাস নবীদের জন্য মাসালার প্রয়োজন খাস না অস নির্দিষ্ট প্রয়োজন না অনির্দিষ্ট প্রয়োজন এখন আপনি আকুক দিয়ে বলেন তো যেহেতু তারা নির্দিষ্ট তাদের মাসালার প্রয়োজন আমার নীষ্টার প্রয়োজন কি ভাই হদ নাই সীমা নাই নাকি আর যারা নির্দিষ্ট যেমন এক সপ্তাহের জন্য মাসালার প্রয়োজন দেও তুমি এক সপ্তাহ মাসালা এই বনি স্টাইলের গোত্রের জন্য মাসালার প্রয়োজন দেও তুমি বনি স্ট্রাইলের গোত্রা এইটা বুঝতে পারলে আমার হাদিসের তর্জমা বুঝতে পারবেন এবং দেখবেন কুটি কুটি মাসালা হল হয়ে যাবে এখন আমি যে কথাটা বলবো এই জিনিসটা বুঝলে আপনাদের এবং আলাই সালামের মাসালার প্রয়োজন আগেকার জমানা নবী দেন এ ব্যাপারে সবাই একমত তা আমাদের খায়ের মাহাদুদ মাসালার প্রয়োজন আর অন্য অন্যীদের মাহাদুতালার প্রয়োজন কি কথা ঠিক না এবার বলেন কি ভাই জমা নুসুস বহু বছর নুসুস যেখান থেকে মাসালা বের করে আমাদের মাসালার প্রয়োজন ছিল কি ভাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দর ভালো বুঝবেন আমি চিন্তাও করতে পারিনি আল্লাহ ফকর আল্লাহ আমাদের কিন্তু নস নির্দিষ্ট নস যেখান থেকে আমরা মাসালা বের করব সেই মাসালার বের করার জায়গাটা নির্দিষ্ট আসলে আমাদের প্রয়োজন ছিল অনির্দিষ্ট আমাদের প্রয়োজন ছিল কি দশ হাজার কেউ বলেন পঞ্চাশ হাজার কেউ বলেন চার হাজার কেউ বলেন দশ হাজার কেউ বলেন তা বলতে পারেন হুজুর ইয়াহি আপনি মহিনশ লক্ষ হাদিস মুখস্থ ছিল একটা হলো হাদিস সূত্রে আসছে যেই সূত্রে আসছে তাকে বলা হয় মতন সনদ আর ওই সূত্রে আসিয়া যে জিনিসটা সেই সূত্র বহু যেমন যেমন হাদিস আল্লাহ আল্লাহাকে নবী তার দুই মুজার উপর কি করছেন করছেন বর্ণার সত্তর জন বর্ণাকারী সত্তর জন সাহাবি হাদিস বনা করছে কাজে হাদিসের মতন ছিল একটা কিন্তু এখন আমরা বলি খুব হাদিসের সংখ্যা কত সত্তর কিন্তু এই যে হাদিস বহন করে নিয়ে আসছেন সত্তর সাহাবি এর জন্য সত্তরটা হাদিস হয়ে গেছে এই দিক থেকে হাদিসের সংখ্যা বেড়ে গেছে কি কথা বুঝেননি যাই হোক তাহলে মুন হাদিসের সংখ্যা কি নির্দিষ্ট নির্দিষ্ট সেটা হলো পঞ্চাশ হাজার আয়াতে কোরআনীয় নির্দিষ্ট পোনে সাত হাজার ছয় হাজার ছয়শট্টি ছয় হাজার ছয়শ কম বা বেশি কম বা বেশি কারোর গুননায় কম হতে পারে বেশি হতে পারে যাই হোক আমরা যেটা জানি ছয় হাজার ছয়শ নির্দিষ্ট আয়াতের সংখ্যা না কম সামান্য বেশি কি কথা ঠিক না তাহলে পঞ্চাশ আর পৌনে সাত হাজার তা মোট হইলো কত পৌনে হাজার কি কথা বলেন না মোট সংখ্যা হলো কত নির্দিষ্ট কিন্তু মাসালার প্রয়োজন অনির্দিষ্ট ঠিক না আপনার কেয়ামত পর্যন্ত কি হবে না। কোন গোত্রের জন্য কোন মাসালা আসবে আমি জানি না কোন কোন নিয়মিয়াতে আসবে আমি জানি না ওরা তো জানি না যে কিয়ামত পর্যন্ত জাদিদা যত নতুন ধরনের সমস্যা আসবে সরিয়া সেই সমস্যাকে কে সমাধান দেওয়ার জন্যই আল্লাহ নবীকে আল্লাহ অন্যদিকে চলিয়া গেলাম যে বয়ান শুরু আমি আগেই বলছিলাম যে এই বিষয়টা কথা বলবো না যাই হোক আমি যেটা বলতেছিলাম সুন্দর উদাহরণ দিলে কথাটা বুঝতে পারবেন যেমন পর্যন্ত যত মানুষ আসবে এখন আছে এবং আসবে আল্লাহ জানেন আমরা জানি না এবং দুনিয়ার কেউ বলতেও পারবে না আচ্ছা এই সমস্ত মানুষের জন্য যত তৈলের প্রয়োজন স্বর্ণের প্রয়োজন পেট্রোলের প্রয়োজন গ্যাসের প্রয়োজন পানির প্রয়োজন এই সব প্রয়োজনীয় জিনিসকে আল্লাফা মাটির মধ্যে ব্যবহার করছে তা আমরা জানি না কত মানুষ ব্যবহার করে চলিয়া গেছে আর কত মানুষ আসবে তা আমাদের কিন্তু যত মানুষ আসবে আরছিল আছে যারা ব্যবহার করতেছি করছে করবে এদের সীমা সংখ্যা নাই যত প্রয়োজনীয় জিনিস আল্লাফাক সব মাটির মধ্যে মধ্যে দিয়ে আমাকে বলেন তো মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলি মাটির মধ্যে আছে আল্লাফাক রকবুল আল আমি সেই প্রয়োজনীয় জিনিসগুলি যদি মানুষের মধ্যে বের করে দিতেন কি অবস্থা হইতো সমস্ত পানি আচ্ছা যত তৈল কেয়ামত পর্যন্ত যা ব্যবহার করছি যা করতেছি যা করব। ধ্বংস কি কথা ঠিক না যত গ্যাসের প্রয়োজন সব মাটির মধ্যে সব আল্লাফা বের করে দিতেন তাহলে কি হলো আল্লাফা নিজাম হলো মানুষের যত প্রয়োজনীয় জিনিস আল্লাহাক রব্বুল আলম সব কিয়ামত পর্যন্ত যত জিনিসের প্রয়োজন সব আল্লাহাক মাটির মধ্যে রাখিয়ে দিছেন বের করবেন কেমনে এই জন্য আল্লাহাক ইঞ্জিনিয়ার সৃষ্টি করছেন কি সৃষ্টি করছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কাজ হলো গ্যাস সৃষ্টি করানো গ্যাস বের করা ইঞ্জিনিয়ারের কাজ তৈল সৃষ্টি করে না তৈল ইঞ্জিনিয়ারের কাজ স্বর্ণ সৃষ্টি করে না স্বর্ণ ইঞ্জিনিয়ারের কাজ গ্যাস সৃষ্টি করে না গ্যাস এবার ইঞ্জিনিয়ার কোন সাথে গ্যাস সৃষ্টি করবে সে তো আল্লাফা গ্যাস বানাই রাখছে আল্লাফাক ঠিক না এখন আপনারা যদি সবাই ক্ষিপ্ত হয়ে যান রাগ করেন রাগ বোনা ইঞ্জিনিয়ার দরকার না ইঞ্জিনিয়ারের মেরে ফেল সব ইঞ্জিনিয়ার কি অবস্থা হবে আল্লাহ দরকার তোমাদের মাঝখানে আল্লাহ কিছু মানুষের মধ্যে জ্ঞান দিয়া দিচ্ছেন যারা যেই পরিমাণের প্রয়োজন সেই পরিমাণের গ্যাস তোমাকে বের করে দিবে সে শুধু বের করছে এটা তার যোগ্যতা আল্লাহ প্রদত্ত কিছু তার সাথে তোমার ঝগড়াটা কি তোমার বিভেদ কি যেরকম তুমি যদি ইঞ্জিনিয়ার কে মেরে ফেলো কিন্তু প্রয়োজনীয় যত জিনিস আছে সমস্ত জিনিস আল্লাফাক মাটির মধ্যে মজুদ রাখছে কি কথাটা কি রে ভাই এবার আসেন এবার আসেন কেমত পর্যন্ত এবং যে মানুষ বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং আমাদের থেকে নবী পর্যন্ত যত মানুষ চলিয়া গেছে এই সমস্ত মানুষের যত প্রয়োজন সমস্ত মাসাল আল্লাহ রব আল এই যে পৌনে সাত হাজার পৌনে সত্তর হাজার অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে এই নসের মধ্যে রাখিয়া দিচ্ছেন এইটার মধ্যে কি করছেন রাখিয়া দিচ্ছেন এইটা কি করছেন এই নসের মধ্যে এই কোরআন হাদিসের দালাইলের মধ্যে মানুষের যত প্রয়োজনীয় মাসালা সমস্ত মাসালা মধ্যে সমস্ত মাসালা দিচ্ছেন কিন্তু আমি জানি না আমার কত মাসালার প্রয়োজনার প্রয়োজন আল্লাফাক রব্বুল আলম তার জন্য ইমামা মুস্তাহিদিদ করে রাখছেন ইমাম্বা মুস্তাহিদ মুস্তানবিদ বরাবর আলেমদেরকে আল্লাহাক সৃষ্টি করছেন যখনই যেই জমানায় যেই সময় যে করবে এর নাম হলো জিউল কালিম এর নাম কি জিউল কালিম একই নসের মধ্যে আল্লাহ ফুরবুল আলমিন বহুত মাসালা সৃষ্টি করে রাখছেন যেটা বের করার ক্ষমতা সাধারণ মানুষের নাই যোগ্যতা এই যোগ্যতা আল্লাফাকবুল কিছু কিছু ওলামাই ক্লামের মধ্যে দিছেন যখনই মানুষের যা প্রয়োজন হবে ওই থলির থেকে ওই সুন্দরের মূর্ত থেকে বের করে তোমাদের সামনে হাজির করে দেব ইমাম সাহেব মুস্তাহিদ সাহেব আলেম সাহেব নবীর তরফ থেকে তারা কোন নতুন শরিয়া সৃষ্টি করে না নতুন কোন শরিয়াতে জন্ম দেয় না বরং যে শরিয়াত জন্ম দেয়া আছে সেখান থেকে বের করে তোমাদের সামনে হাসির হয় এই মুস্তাইদের কাজ এইটা ইমামের কাজ এইটা এখন বলেন তো দুনিয়াতে চলার জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন আসে কি নাই এবার বলেন তো যদি আখরাত পাইতে চান ইসলাম অনুযায়ী চলতে চান তাহলে ইমামদের আলেমদের প্রয়োজন আসে কি নাই এখন আপনি যদি ইঞ্জিনিয়ারের শত্রুতা করেন দুনিয়াতে মাছতে পারবেন না যদি আপনি ওলামা ইকরামে শত্রুতা করেন দিনের উপর চলতে পারবেন না আমাদের যারা সাধারণ মানুষ আছি আমরা সাধারণ জনগণ আছি ওলামাই ক্রাম কদর করতে হবে এই কাজ আপনাদের না ওলামাই ক্রামকে আল্লাহাক রাবুল্লাহ আলামিন। स्पेशलि दान कर उदाहरण देते गरण दिल्ली मसाला, शे मसाला दे दे दे दे। एक ब्यक्ति जुबक असुस्थ डर एक्टर सहेब बोलते আপনার বাবাকে বলেন হ্যাঁ শরিয়াতে জায়দ আছে কি নাই সে মশালা বয়ান করতে হবে সরিয়াতে মাসালা আছে কি নাই রক্ত দেয়া এইটা আগে প্রমাণ করতে হবে ডাক্তার সাহেব বলতেছে আমি মাসালা নিয়ে তো ঘাটাঘাটি করি না আমি রক্ত না দিলে বলতেছে আমি সরিয়াতের পাবান আমার বাবা মরবে কি বাঁচবে দেখার বিষয় কিন্তু আমি সরিয়াতের তো করতে পারবো না ডাক্তার সাহেব বলতেছে এখন আপনি বুঝেন আপনার সরিয়াত আপনাকে মাসালা হল করেন এখন আপনি দিবেন কি দিবেন আপনার ব্যাপার এই ব্যাপারে আমি আপনার সঙ্গে আর কোনো আলোচনা করতে চাই না আপনি মরবে জান এবার কি আমার বাবা তো রক্ত না দিলে মারা যাবে এখন আপনি হাদিস থেকে বর্মান করেন রক্ত দেওয়া যায় মহাদেশ সাহেব চকু কিন্তু রক্ত ঢুকাবার কোনো হাদিস পাই নেই এমনিতে আরো দুইবার রক্ত না দিলে মারা যাবে বের করতে বলেন আগেই মারা যাবে কেননা হাদিসের মধ্যে রক্ত বের করার হাদিস পাইছি সাল করতেন কিন্তু আমি দিতে পারবা তুমি আগলি রুমে যাও অন্য রুমে গিয়া দেখো মুফতি সাহেব তারকে জিজ্ঞাসা করো এবার ছেলে গেল যুবক গিয়া বলতেছেন মুফতি সাহেব অবস্থা তো সঙ্গীন রক্ত না দিলে তো মারা যাবে রক্ত দেওয়া যাবে কি যাবে না কয় ভাগ দুই বাঘ বাঘ কেন তুমি ঢুকাও কোনো দলিল কি আপনি যে বললেন রক্ত একবার না দুই বাঘ না ছয় ভাগ না যত ঢুকাও দলিল কি দলিল হলো তুমি যেই উস্তাদের কাছে মহাদিসা কিন্তু শুনছো রক্ত বীর করা যাবে রক্ত ঢুকা যাবে না ওই হাদিসের মধ্যে রক্ত যেরকম বের করার মাসালা পাইস ওই হাদিসের মধ্যে রক্ত কল কিভাবে শোনক খোদ খুশি যায় খুশি জায়েজ নাই নিজে নিজে আঙ্গুল ইচ্ছা করিয়া কাটিয়া রক্ত বের করা হারাম জায়েজ নেই ইচ্ছা করিয়া শরীরের থেকে রক্ত বের করা কি নাই জোরে বলেন তাই যখন আপনি হাজামা লাগাবার সময় সিংগা লাগাবার সময় রক্ত বের করে তখন জায়জ হলো কেন খুব বুঝতে হবে। আমরা এই মাত্র জানলাম ইচ্ছা করিয়া রক্ত বের করা কি নাই কিন্তু যখন আপনি সিঙ্গা লাগান তখন রক্ত বের করা জায়জ হলো কেন তা আমরা কি দেখলাম আসলে রক্ত বের করা যায়জ না যদি রক্ত বের করার দ্বারা শরীর সুস্থ হয়। তাহলে সেখান থেকে রক্ত বের করা যায় তাহলে রক্ত বের করার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো সুস্থ হওয়া সবাই একমত কি দাদা ঠিক না তাহলে আমরা একই রক্ত বের করার মধ্যে দেখলাম রক্ত বের করা ইচ্ছা করিয়া যায় কিন্তু নবীর জমানায় স্বাস্থ্য কোয়ালিটি কন্ডিশন ভালো ছিল তৎকালীন জমানায় রক্ত বের করলে মানুষ সুস্থ হইত এখন কিছু রক্ত ঢুকাইলে মানুষ হয় কি রক্ত ঢুকানো কি সুস্থতার জন্য এর জন্য তুমি এক বোতল না প্রয়োজনে ছয় বোতল রক্ত ভুগে আনো এখন বলেন তো যদি শুধু মহাদিস থাকতো আর এই মুস্তাহিদ মুফতি যদি না থাকতো ইসলামী মানুষ মাঝে ভালো ইসলামী মানুষ মাঝে ভালো দরকার নেই এটা জিকির কর মুসলমান করতেই পারবে না করার কোন সুযোগ নাই সব জায়গায় ইসলাম আছে সব জায়গায় কি আছে ভাই এমনকি বলছেন প্যান্টটা বাথরুমে কিভাবে ফিটিং করবেন কোন সুযোগ নেই কোনো কিছু করার সুযোগ নেই ফতুয়া ব্যতীত কি কথা ঠিক না এখন আপনি আমাকে বলেন যদি মুস্তাহিদিন ক্রাম না হইতো ইস্তেহাদ ব্যতীত ইস্তেহাত ব্যতীত যদি সমাধান না দিতে পারতেন তখন কাফের বেইমানরা বলতো ইসলাম অচল ইসলাম এ যুগে চলে এর জন্য খ্রিস্টান বড় বড় পন্ডিতরা কি বলে জানেন খ্রিস্টান বড় বড় পন্ডিতরা কি বলে জানেন তারা বলে ইসলাম থেমে থাকবে না। ইসলাম কোনো দিন কেন কারণটা কি ইসলাম কেয়াস আছে কেয়াস কেয়াসের কেয়াস এই ইসলামের মধ্যে কেয়াস থাকার কারণ ইসলাম কোনো থমকে যাবে না থেমে থাকবে না আটকাবে না কারণ যেই জমানায় যখন যেই সময় যে সমস্যা আসবে নতুন মাসালা সৃষ্টি করে এই বর্তমান সমস্যার সমাধান দিয়ে দিল এর জন্যই তো এরা লামো কেয়াস করে কারণটা কি থামায়া দিতে চায় ইসলামকে থামায়া দিতে চায় ইসলাম ওনার সামনে চলতে না পারে কারণ আপনি কেয়াস তারা প্লেনে উঠবেন কিভাবে কেয়াস মাইকে কথা বলবেন কিভাবে ডাল দিয়ে যুদ্ধ করতে হবে এর বাইরে নতুন যে আবিষ্কার দিয়ে যুদ্ধ করার কোন সুযোগ দেখছেন খ্রিস্টান কত বড় কৌশলী মনের মধ্যে বিদ্ধ হবে কিসের বর্তমানে এগুলি আছে নাকি কোন দাও তখন মানুষ আস্তে আস্তে খ্রিস্টানদের মতো যেরকম খ্রিস্টান মাহুদিরা সবচেয়ে বেশি ধর্ম হয় কটুক্তি করতে করতে এবং সরিয়াতে আবদ্ধ করতে করতে যখন দেখবে শরিয়াত অচল চলে না অচাল মাল কোন মানুষকে গ্রহণ করে হ্যাঁ যখন দেখবে সরিয়ার সামনে আর চলে না গেলে বাদ দে বর্তমানে ইসলাম আর চলে না তখন ইসলামের কারণে মানুষ ইসলাম ত্যাগ করবে শরিয়াতের কারণে মানুষ ত্যাগ করবে এর জন্য নবী আলাই জালিম দান করছেন কেয়ামত পর্যন্ত আ জানি না এর জন্যই মফসুদ কিতাবের মধ্যে ইমাম মাহমুদ রহমাতুল্লা আর আয়ের মধ্যে এরকম হাজারো মাসালার সমাধান দিয়ে গেছেন যে এই মাসালা এখনো সৃষ্টি হয় নাই এখনো সৃষ্টি হয় নাই কিন্তু তিনি এই মাসালার সমাধান দিয়ে যদি তুমি দেখো এরকম তার সমাধান এইটা যদি তুমি দেখো এইটা তাহলে তার সমাধান এইটা তুমি যদি দেখো তার সমাধান সমাধান রহমতুল্লাহ আলাই তার কেতাবের কিন্তু অনেক আগেই দিয়া গেছেন এখন বলতো হুজুর তাহলে আল্লাহাক রব্বুল্লাহলামিন আগে সৃষ্টি করলেন না কেন মানুষ মারা যাইতো ঠিক কেয়ামত পর্যন্ত যত সমস্যা সমাধানের সমস্ত মাসারা যদি আল্লাহাক রবুল আলমিন একই সাথে নাজেল করতেন তাহলে কোন মানুষের এই জিনিস অর্জন করা ইয়াদ করা হজম করা এটা কোন মানুষের জন্য সম্ভাব ছিল না তাহলে প্রত্যেকটা মাসালার জন্য যদি এক একটা নসের প্রয়োজন হইতো প্রত্যেকটা ব্যক্তির জন্য যদি এক একটা নসের প্রয়োজন হইতো প্রত্যেক জমানার জন্য যদি এক একটা নসের প্রয়োজন হইতো তাহলে এই গোটা দুনিয়ায় তো কেতাবে হয়ে যেত হেফজ করতে কিভাবে ইয়াদ করতে কিভাবে প্রয়োজন প্রত্যেক ব্যক্তির জন্য যদি ভিন্ন ভিন্ন মাসালা সৃষ্টি করা হইতো তাহলে এই নজগুলিকে মানুষের ইয়াদ করা হজম করা বহন করা বুঝা আর যেই মশালা এখন মোবাইলের কথা বলা হইত তাহলে তারা বুঝতো না যে কিয়ামত পর্যন্ত কত জিনিস আসবে আমরাও জানি না ভাই এখন আমরা এটা এখন বোঝাতে চায় কি মনে করেন বিশ বছর আগেও মোবাইলের কথা যদি কেউ বলতো এরকম মোবাইল হবে এরকম মানুষ ছবি দেখিয়ে দেখে কথা বলবে তাহলে যেই জিনিস মানুষের জহেনের বাহিরে এরকম জিনিসের উপরে সরিয়ার চাপ দেয় না এর জন্য তো নবী শেষে আসার কারণটা কি এই উম্ম যোগ্যতা সম্পূর্ণ হয়েছে আল্লাহ নবী শেষ আগেকার জমানার উম্মার নিয়ার মত পাঠাইছেন ঠিক না ঠিক তদ্রুক যেই জিনিস বুঝে আসে না এরকম জিনিস যদি শরিয়াত আগে সমাধান দিত তাহলে মানুষ এটা বুঝত বরং হয়ে যাইতে পারতো দেখেন একটা জিনিস শুধু শুধু একটা জিনিস তারা কি করলো যে কোরআনের মধ্যে ভুল আছে কোরআনের মধ্যে কি আছে কোরআন বলছে সূর্য গোরে বিজ্ঞানেরা বলে সূর্য স্থির দুনিয়া গোরে এই সূর্য স্ত্রী দুনিয়া ঘোরে এই ছিল কত বছর আড়াইশ বছর এক দুই দিন না এক দুই দিন না আড়াইশ বছর পর্যন্ত বিজ্ঞানীরা এই থিউরি উপরে ছিল যে সূর্য বিশ্বাস করে না তারা তো এই থিউরি নিয়ে মরছে যে সূর্য স্থির দুনিয়া ঘোরে আর আল্লাহ না করুক কেউ যদি বিশ্বাস করে সূর্য ঘোরে না সে স্থির তা সে হয়ে যায় কাফের হয়ে যায় সে কি হয়ে যায় না সে কি সাথে সাথে কাফের বিনা দলিলে কাফের হয়ে যায় বিনা দলিল না দলিল তো এই কি কথা দলিল কি কথা ঠিক না তাহলে সে কি হয়ে যায় সহজ ব্যাপার না তাহলে যারা মুসলমান যারা মুসলমানের আঘাত করেন বাহির না। যেহেতু মুসলমান মুসলমানের মধ্যে ইমান আকিদা থাকতে হবে সূর্য ঘরে কিন্তু যারা মুসলমান কোরআনের আঁকি তাকে বিশ্বাস না করে যারা তেইমান এবং বিজ্ঞানীদের আঁকি তাকে বিশ্বাস করছে সমাধান আগেই দেন নাই যখন যে মাস আলা আসবে ওলামায় কেরাম মুস্তাহিদিন সেই কোরআন হাদিসের মধ্য থেকে চুনিয়া চুনিয়া বের করে সেই মাস জাতির সামনে উন্মাদের সামনে উপস্থাপনা করবেন এর নাম হলো জওয়ামিউল কালিম অতীত জিয়াল কালিম আল্লাফাকবুল আমাকে রমজান মাসে আটছে ফজিলাত এক মাস বরকুত এক মাস মানা রমাজানা ইমান যে ব্যক্তি রমজান বাসে রোজা রাখবে আল্লা শিখাই দিলেন যখন তোমার কাছে প্রশ্ন করবে যে এই বাচ্চা কোথায় পেলা তুমি তুমি তো কারন আবদ্ধ হয় নাই বাচ্চা পাইলা কোথায় তখন তুমি বলে দাও থাকা ঘটনা জানেন না রাহমানে সৌমা চুপ থাকা কথা না বলা কথা বলা যাবে না আর তর্কু তরক করা এর নাম হলো রহমাতুল্লা বলেন্লা শ্রম বলা হয় শোবে সাদের থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত খানা পিনা জেমার থেকে নিজেকে বাঁচায় রাখা নিহাতের সাথে কিসের সাথে নিহাত লাগবে চুপ থাকা আমরা বর্তমানে শ্রম রোজা খাওয়া পিনা এবং জেমার থেকে নিজেকে হেফাজত করি কিন্তু মুখটাকে বাঁচান বীর বীর বীর বীর বীর বীর বীর বীর বীর বীর করতেই থাকে আরে আজিবা অথচের আকর তো চুপ থাকা আগেকার জমানা রোজাও ছিল চুপ থাকা কথা না বলা তার মানে রোজার মধ্যে যতদূর সম্ভাব কথা কম বলা কথা কি বলা ভাই বেশি করা আর আমাদের সারাদিনের মধ্যেও কথা মসজিদের মধ্যেও কথা প্যাচাল শুধু প্যাচাল আমরা পড়তেই থাকি এটা ঠিক না আর সহমজুন রোজা হলো ঢাল তোমাকে ঢাল সৃষ্টি করবে গুনার থেকে বাঁচাবে তুমি কথা কম বলো তোমাকে আজকে রহমাদের দশ দিন চলিয়া যাইতেছে রমজান মাস খুব দামি মাস খুব দামি মাস দাম সৎকার মাস আব্দুল আব্বাস كان رسول الله صلى الله عليه وعلى عزوة الناس وكان عزوة ما يكون في رمضان هنا يلقاه جبرايل وكان يلقاه في كل ليلة من رمضان فيضارس القرآن وكان رسول الله صلى الله عليه وآلى عزوة بالخير من ريه المرسل أو كما قال النبي عليه আব্দুল আব্বাস বলেন না নাস বলছেন যুদ এবং সাকার মধ্যে পার্থক্য কি সাকা এবং যুদ্ধের মধ্যে পার্থক্যটা কি সাকা বলা হয় মালকে বন্টন করা তাকে বলা হয় সাকা সকি আর বলেন আল এতা ইয়ানবাগি যার যা প্রয়োজন তাকে তা দান করা যার যা প্রয়োজন তাকে তাও তাহলে অনুযায়ী তাকে সেই জিনিস দান করা এটা ব্যাপক এটা কি মালাকা সাকা তার একটা অংশ জুদ একটা মৌলিক মালাকা সাকা তার একটা অংশ সাকা শুধু মাল বন্টনের ব্যাপারে আসে যুগ এলে মারেফাঁত মাল সবকিছু বন্টনের ব্যাপারে আসে কি কথাটা বুঝতে পারি নাই যেমন লোকটা সকি তার মানে সে মাল দান করে কিন্তু লোকটা তার মানি সে মাল দান করে এলেম দান করে মারেফাঁত দান করে জ্ঞান দান করে সেই ব্যক্তির যা প্রয়োজন তাকে স্বাদ করে তার নাম হলে যুগ যখন যার যা প্রয়োজন ছিল আমার নবী তাকে সেইটা দান করত কার বস্ত্রের প্রয়োজন সাধ্য অনুযায়ী বস্ত্র দিতেন কার ক্ষুধার্থ সাধ্য অনুযায়ী তাকে ক্ষুদা নিবারণ করার চেষ্টা করতেন আল্লাহ নবীকে আল্লা দান করতেন কার খোদার পরিচয় প্রয়োজন আল্লাহ নবী আলাই সালাতাম তাকে খোদার পরিচয় পাওয়ার সন্ধান দান করতেন অর্থাৎ আল্লাহ নবী নবী আলাই সালাতাম তা তিনি যার যা প্রয়োজন তাকে সেটা দান করতেন এর জন্য নবী আলাই সালাতাম ব্যাপারে আবদুল্ল আব্বাস বলেন যখন রমজান মাস আসতো যখন কি আসতো ভাই এই রমজান মাস আমি যেটা বলতেছিলাম এই রমজান মাসে নবী আলাই সালামের দানশীলতা অনেক বৃদ্ধি পাইত বেড়ে যেত সাথে তার কি হইতো মোলাকাত হইত সাক্ষাৎ হইত ফিকুলাম নবী আলাই রাত্রে সাক্ষাৎ করতেন করতেন কি করতেন ভাইর করতেন কাজী নবী সাল থেকে উত্তমতার দিক থেকে প্রবাহবান বাই অধিক ছিলেন এখন ব্যাখ্যা কিছু করি কি আপনারা হয়ে গেছে না আপনি টান্না অনুভব করেন না যে আপনাকে বসাইতে চেষ্টা করতেছে অনুভব করেন না আপনি তুই হ্যাঁ দাঁড়া তুই কোডানা লাগাইলি কেন যাই হোক আমি যেটা বলতেছিলাম আমি যেটা বলতেছিলাম নবী আলাই সালাম আজয়াদ সর্বশ্রেষ্ঠ সকি ছিলেন কি কথা ঠিক না তার দানশীলতা বেড়ে যাইতো যখন রমজান মাস আসতো আর কখন যখন জিব্রাইল তার সাথে সাক্ষাৎ করতে আর কি করতেন এবং শোনান মনে রাখতে হবে এটা কথা মনে রাখতে হবে নবী আলাই আজয়াদ বলতে পারেন হুজুর কই তার বেশি মাল ছিল না আরে ভাই ডান কাকে বলা হয় ডান কি জিনিস এটা বুঝতে হবে আচ্ছা বলেন এক ব্যক্তির এক লক্ষ টাকা আছে সে দান করছে দশ হাজার টাকা শতকারা কত দান করলো দশ বাগের এক ভাগ এক ব্যক্তির দশ টাকা আছে সে এক টাকা দান করছে কত দান করছে এক ব্যক্তির এক টাকা আছে সে দশ পায় দান করছে কত দান করছে সবাই কিন্তু বাঘের সমান সবাই কি বাঘের সমান দশ ভাগের এক ভাগ কি না তার অর্থের পরিমাণ বেশি বাঘের পরিমাণ সবাই অর্থ অনুযায়ী মালিক অনুযায়ী বন্টন করছে সে এক লক্ষ টাকার মালিক ব্যয় করছে দশ হাজার একশো টাকার মালিক দশ টাকা এক টাকার মালিক কিন্তু অংশ হিসেবে সবাই কিন্তু সময় তাই নবী আলাই সালুয়ালামের যে অনুযায়ী মাল সেই অনুযায়ী সবই তো দান করছে সবচেয়ে বেশি আজাদ হবে না কেন সবচেয়ে বেশি দানশীল হবে না কেন ব্যক্তির নাই তো যা আছে তাই তো দান করছে দলিল কি নবী আলাই ময়দানে জমার সময় দান করো। ইারা করলেন কি কথা ঠিক না সবাই দাম নিয়ে আস কে কে নিয়ে আসবে এবার ওমার বলতে আছে দিন পারি নাই আজকে কি কথা ঠিক আছে না আজকে অবশ্যই পারব আহ ওমার মালের অর্ধেক নিয়ে আসছেন কি নুনের পাটিটাও আছে ঘরে কিছু রাখি আসি না অবশ্যই কি আল্লাহ আল্লাহর রসুনকে রবুল আলমিন যেহেতু চেহারা দিকে তাকাইয়া সবচেয়ে বেশি প্রিয় এই ব্যবস্থা আল্লাফাক করিয়া দিছেন থাকে তার চেহারা আর একজনের চেহারা সামনে হয়ে যায় আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে তিনটা জিনিস প্রিয় কুলের মধ্যে আমার তিন দিন পর জন্য তোর কাছে যেটা সবচে প্রিয় সেই জিনিস আমি তোকে একা ব্যবস্থা করিয়া দিছি ওই সাউরের মধ্যে তিন দিনের মধ্যে অন্য কেউ সাথে ছিল না একটা জিনিস প্রিয় আপনার আদেশ অনুযায়ী মাল খরচ করা আমার কাছে অনেক প্রিয় আপনার আদেশ অনুযায়ী বাবা বাবারে আমাদের মধ্যে দানের মাদ্দা খুবই কম কাজ ইনশাল্লাহ আমি যে দানের উপরে কিছু সামান্য আলোচনা করব বাবারে রমজান বাসলিয়া যাইতে আছে মুসলিমের হাতি চলে যায় এখন গোঠা জান্নাতের দরজা খোলা দরজা খোলা আসমানের দরজা খোলা আল্লাহ মালাকে নিয়া কেউ চর্মনার থেকে বিদায় হাল দোয়া করো মাওলা তুমি আমাদের রহমাত না কর আজকে রমজানের যাইতে আছে। তুমি রহমান করো না রহমান না পারমানের খাতা থেকে আমাদের নাম কাটিয়া দিচ্ছি না জান্নের মধ্যে আমাদের নাম উঠাই পারলাম কি পারলাম রমান গুণা তাম না করা গাউকে বিদায় বাঁচিয়া তেলার তফিক দান করো আল্লা গুন বাঁচিয়া তেলার তফিক দান করো আল্লাহ আল্লাহ গুণার থেকে বাঁচিয়া আল্লাহ গুনিয়ার থেকে বাঁচিয়া তেলার তফিক দান করো আল্লাহ যা তোমার অরিনা মানে কাউকে কা বিদায় দিও না সমস্ত মানুষ বাড়িঘর দুনিয়া পাওয়ার জন্য না তোমাকে পাওয়ার আল্লাহ আরামের পিছনে করিয়া ভালো খাদ্য বাদ দিয়া গোটা মখলুকা দেবরমাদ আল্লাহ যত মোমেন মোমেন কবরে চড়িয়া গেছে চিরতরে তাদের কবরে আজাদ মাপ করে যাও সলিম মুসল্লি সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার জিন্দির সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ তার কবর জান্নাতের বাগিসা বানা দাও আমাদের তোমার খাস গোলাম বান্দেশ কবল করে না আমাদেরকে পূর্ণ সে বহ কাম লাজরম উসপের রব্বির হামহুমা কামা রাব্বা